الصسلام عَلَيكُ وَ نَحْمَطُ اللهه وَك إنَّ الْ الحَمْدَلِ اللَّهِ نَحْمَدُهُ وَْتَعينهُ وَنغ فيِر وَن عذُ بالِلهَّهِ مِن شُرُورِ আفسنا وَم سَّاتِ আْم لنا يَهدِ اللهَّهُ فَلا مُذله অ للهُ আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা आजकल परेश आबा भलो रेखे महफीले उपस्थित हवार किस कथा बार शनार तौफिक दिए आल्मुल्ला आल्हां। किसु कथा शुने एक सचेतन हल्प कथातेज है तब প্রথমে আমি আপনাদের কয়েকটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি একটু সচেতন বোঝার চেষ্টা করি মনে করে আমার অসুখ হয়েছে ডায়াবেটিস হয় না মানুষের ডায়াবেটিস আমি তো সবাইছে একজন ডাক্তারের কাছ গেলাম ডাক্তারটা একটু খ্যাপ্যাটে খ্যাপ্যাটে বোঝেন না যে দেখে শেখে বললো যে শুনো ডাক্তারের পিছনে পয়সা নষ্ট বেশি করো না একটু নিয়ম মেনে চলো ডায়াবেটিস কোথাও সমস্যা হবে না প্রতিদিন সকালে এক আর খাওয়া দাওয়া এই নিয়মে চলবার আর খবরদার এই জিনিসগুলো খাবা না এরপরেও যদি অসুবিধা হয় এই ওষুধ সস্তা একটা ওষুধ দিল এই ওষুধটা তুমি খাবে এটা হলো এক ডাক্তার আর ডাক্তারের কাছে গেলেন সে বলল যে আসলে নিয়ম মেনে চলা দরকার কিন্তু নিয়ম মানা তো কঠিন যদি হাঁটতে পারেন ভালো না হাঁটলে সমস্যা নেই যদি বেঁচে খেতে পারেন ভালো না হলে অসুবিধে নেই এই বড়িগুলো খাবেন এক বস্তা বড়ি দিয়ে দিল অনেক বেশি করে দামি দামি বড়ি এক একটা দুইশো টাকা দেড়শো টাকার বড়ি আর দুই তিন মাস পরে এসে আমার কাছে চেক করাই যাবেন এক একবার সেখে পাঁচ টাকা লাগবে কথা বুঝতে পেরেছেন দুইজন ডাক্তারের পার্থক্যকে বুঝেছেন আপনাদের দৃষ্টিতে ভালো ডাক্তার কোন ডে কিন্তু আপনারা পছন্দ করেন কোন ডাক্তারের প্রেসক্রিপশন মাসা বাংলাদেশের মানুষ দ্বিতীয় ডাক্তারকে পছন্দ করে সকাল বেলায় প্রতিদিন হাটা এত কি পারা যায় নাকি আল্লাহ আল্লাহটা খাবো এত পারা যায় নাকি। একটু ওষুধ বেশি খাই ডাক্তারের টাকা বেশি দিই সেই ভালো এটাই তো আমাদের চিন্তা কিন্তু এই চিন্তার দ্বারা কি আমাদের লাভ হয় না ডাক্তারের লাভ হয় ডাক্তারের লাভ হয় ওষুধ কোম্পানির লাভ হয় আমরা তাড়াতাড়ি মরি প্রকার। এক প্রকারের হজুর বুদ্ধিমান খেপাইটে হুজুর বলবে আর এমনি হজুরদের পিছনে বেশি ঘুরো না নিজে কিছু চোখ খোলো কোরআন শরীফটা পড়ো হাদিস শরীফ পড়ো বইপত্র বুঝে পড়ো আর নামাজ কালাম ঠিক করে পড়ো হালাল খাওয়া বাবা হক মানো এরপরে কোন মশলা টসলা লাগলে হুজুরদের হুজুর আর বুদ্ধিমান হুজুর বলবে নামাজ কালাম তো পড়া দরকার তবে তোর অত মানা যায় না আর হালাল খাওয়া দরকার মানাও তো কঠিন মানুষের হক মেনে চলাও কঠিন যদি পারেন মানবেন না পারলে অসুবিধা নেই এই যে আমার অজিফা দিলাম মুস্তাহাব, করলে এক লাখ সোয়াব এইটা করলে রেজিকে বরকত এই মুস্তাহাব নকল অতিফাগুলো করবেন আর মাঝে মাঝে আমার দরবার এসে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করে যাবেন তবাতিল্লা করে যাবেন প্রতিবারে খালি হাতে তার যাবেন না হুজুর কোনটে ভালো আপনাদের চিন্তা হলো নামাজ কালাম পড়ায় কি সহজ কাজ নাকি আর মানুষের হক হালালি করে চলাও হয় না তার সে হুজুরের অধিফা আছে এক অধিফায় জান্নাতে যাওয়া যাবে আর হুজুর তো আছে মাঝে মাঝে হুজুরের খেতম করে আসবো পাঁচ হাজার টাকা এই যে আমাদের জন্য দেবো না হুজুরের লাভের ডাক্তারের লাভ ওষুধ কোম্পানির লাভ কিন্তু আমাদের কি এইবারেরটা তো হুজুরের লাভ বা বিভিন্ন আশেপাশে যারা আছে তাদের লাভ কিন্তু আমাদের কি প্রবলেম হলো ভাইরা আমি এই যে আমি তো ওয়াশ করতে পারি না আসলে কথাটা বলি যারা আমার কথা শুনেছেন জানেন এই আমি দীর্ঘ ১৬ সতেরো বছর এই বাংলাদেশে আসছি সৌদি থেকে আমার শ্বশুর জোরজার করে কানে ধরে মাহ পাঠালেন ওয়াজ কুজাই পারি করি তা আমি দেখলাম যে মানুষ নিজের ভালো বোঝে না মানুষ ভালো ডাক্তারের পরামর্শ বোঝবে না ভণ্ড ডাক্তারের পরামর্শ বুঝবে না যদি বলে ভাই মামলা করে না মিটমাট করে না হবে এর টাকা ওর দুশো টাকা কিন্তু জমা জমি সব উকিলের পকেটে চলে গেছে এরকম হয় না ওই উকিলের কথা শুনবে কিন্তু ভালো উকিল ভালো এটা শুনবে না কথা বুঝেননি ঠিক তেমনই আলে বলেন আপনি তাদের পছন্দ করেন না কিন্তু যারা আপনার পকেট মেরে নেওয়ার কথা বলেন তাদের আপনারা ভালো মনে করেন এই জন্য ভাইয়েরা প্রথম আমার অনুরোধ হলো একটু সচেতন হন এখনও রাস্তার পাশে এমন ওষুধ এক ওষুধ সব রোগ ছেড়ে দেয় ঠিক না হ্যাঁ এই ওষুধ কারা কেনে আমরা কিনি আমরাই তো কিনি কি মনে হয় এরা এদের ওষুধে কিছু কাজ হয় কিচ্ছু হয় না তারপর আমরা কিনি এক ওষুধ খেয়ে সব সেরে যাই আর ওরা কি করে জানেন বাইসেট করে এই হয়তো তোমার একটু খারাপ লাগে হয়তো স্বামী স্ত্রী মিন মহাপত নেই তাই তো আমাদের সবারই টুকটাক ছোটখাটো সমস্যা আছে যদি একটা ট্যাবলেট পঞ্চাশ টাকা দুইশো টাকা দিয়ে খেয়ে সারে সমস্যা কি কিন্তু আসল কি করেনি তুমি এই জন্য ভাইরা আমার প্রথম অনুরোধ হলো একটু জীবনের দিকে তাকান আপনি কাকে ঠকাচ্ছেন আল্লাহকে নিজে ঠকে যাচ্ছি দুই নম্বর আর দিক আপনাদের বলি আমাদের ওয়াজ ঠিক আপনাদের চাহিদা মতো দুই রকম করতে পারে কোন রকম করবো বলেন একরকম হলো যে বাবারা আমার দাদা হুজুর বাবারা আমার আব্বা জান হজুর আমার অমক হজুর বাবারা এত বড় আল্লাহর ওলি তার এক মরিত যাহাজে পানিতে ডুবে যাচ্ছিল বসুন্দরবনে বাগে ধরে ফেলছিল হুজুর বদনামার ছিলেন সঙ্গে সঙ্গে বদনা ধরে পানি থেকে উঠে চলে আসল এই ওয়াজে সুহান আল্লাহ বেশি হয় কথা বলেননি এই আল্লাহ তালা তার অনেক পাহাড় দিয়েছেন তোমার সুবিধা অসুবিধার জন্য আমার হুজুর ঠিক আছে না আর এক ধরনের ওয়াজ আছে এই ওয়াজটা আমি সুর করে করতে পারবো না আমার ওয়াজ সুর করার অভ্যেস নেই আল্লাহ রসুল সাল্লাম বলছেন যদি তুমি তোমার আয় রোজগারে বর করছাও তোমার আয়ু বৃদ্ধি পাক এটা তুমি চাও তাহলে তুমি আব্বা সহ রক্তের আত্মীয়দের আত্মীয়তা রক্ষা করো মানুষের হক আদায় করো ইনশাল্লাহ আল্লাহ আয়ুও বাড়িয়ে দেবে নিজিক বাড়িয়ে দেবে প্রথম ওয়াজে আমার আমার হুজুরের পাকশি দরবারের ফায়দা আছে আছে না দ্বিতীয় ওয়াজে আছে আপনারা সবাই যদি বাবা মার হক আদায় করেন বউবাসিতে সংসার করেন আমাদের কোনো লাভ আছে আছে বহুমুখী লস একটু পরে বলব কিন্তু দুর্ভাগ্য হল যে আপনাদের জন্য যে ওয়াজটা রসুল্লাহাম করেছেন ওটা আপনাদের ভালো লাগে না আর আমরা যেটা বানিয়ে আপনাদের বলি ওইটা আপনাদের ভালো লাগে কারণ আপনারা নিজের স্বার্থটা বুঝতে চান না আমি যদি বলি আমার নামাজ মরিদ হা আপনারা আর আমি যদি বলি তোমার কোন মানুষ লাগবে না নামাজ পড়ো আল্লাহর সাথে সম্পর্ক রাখো তোমার সব বিপদ কেটে যাবে আপনাদের পছন্দ হয় না কথা বুঝতে পারেন না আবার শোনেন টিভিতে অ্যাড বেশি না খবর বেশি কেন পয়সা হওয়ায় এই জন্য আধা ঘন্টার খবরের ভিতরে খবর দেখাছে অ্যাড বেশি দেখায় ঠিক না কারণ অ্যাডের পিছনে টাকা আসে আমাদের ওয়াজ মাহফিল গুলো অনেকটা কথা বুঝতে পেরেছি শ্বশুর হুজুর যখন মদিনায় গেলেন আমি তো মদিনায় দেশে ছিলাম অনেক বছর ছিলাম আমি আপনারা তো সবাই জানেন আমি যেটা বলবো হয়তো ঠিকই হবে আমি বললাম যে আমার হুজুর যখন মদিনায় গেলেন আমার শ্বশুর সাহেব আছেন আমার শালা আছেন আমরাও আসেন আমার নামটা সরাসরি বলবো না এটু ঘুরে ফিরে বলবো আর কি আল্লাহর নেক বান্দারা যখন ক্যান্দে পড়ে তখন আল্লাহ আর ফেলতে না আপনারা নেককারদের কাছে যান তাদের সহপত যান তাদের হাদিয়া তো প্রকাশ্যে থাকবে আর কি আল্লাহ আপনাদের মাফ করে দেবে আমি যদি বলি যে আল্লাহর নব বান্দাদের মহব্বুত করবেন আল্লাহর বান্দাদের আল্লাহর জন্য মহব্বুত করবে। কিন্তু নাজাদ পাওয়ার জন্য আল্লাহ রহমত পাওয়ার জন্য আল্লাহর কাছে কোনো মাধ্যম লাগে না আল্লাহ মানুষের মায়ের চেয়েও প্রিয় মায়ের কাছে চাইতে যেমন দুধ চাইতে পানি চাইতে যেমন সন্তানের খালার দরকার হয় না আল্লাহর কাছে চাইতে বান্দার কখনো মাধ্যম দরকার হয় না আল্লাহর নেকর বান্দাদের মহব্বত করবেন আল্লাহর জন্য যাবেন শিখতে চাওয়া পাওয়া কার কাছে এই রকম আর যদি করি তাহলে আমাদের কি কোন লাভ হবে দাওয়াতি পাব তাহলে স্বভাবতই আমি যতটুকু বলি ভালো বলি আমার তো একটা হিসেব থাকবে যে আগামী বছরে পাকসিতে আরো দু সাইডে গরু ছাগল বেশি যাক এটা হিসেব থাকবে না কাজী আমাদের ওয়াজ মাহফিল গুলো অ্যাড হয়ে গেছে দ্বিতীয় তৃতীয় আর বিষয় আছে রসোল্লা সাল আলি ওয়াসাল্লামের দিন আর আমাদের দিন আপনারা সচেতন হন বা আমাদের কবর তো আমাদের যেতে হবে আল্লাহর দিনের সে সহজ কিচ্ছু নেই কিন্তু আমরা ঠকবো কখন যখন আল্লাহর দিনকে কঠিন মনে করব সকালে আধা ঘন্টা খুব কষ্ট লাগবে আর তিন মাস পর ডাক্তারের কাছে সুই ফুটবে রক্ত দেব দু হাজার টাকা দেবো এটা সহজ মনে হবে এইরকম হইলে তো আর হেদায় থা যাবে না নিজের ভালো নিজে বুঝতে হবে যেটা বলছিলাম ভাইরা ও আল্লাহ রসুল সাল্লা দিন আর আমাদের দিনের ভিতরে দুটো মৌলিক পার্থক্য আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দিন ছিল উন্মতের জন্য তিনি নিজের কোন লাভ দেখেননি বিশ্বাস চুল স্পর্শ করতেন না হাদিয়া যদি আসতো সেটাও সাহাবিদের দিয়ে দিতেন একটা গল্প বলি বোকার শরীফের বড় হাদিস আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু বলছেন মোদিনাই রসল্লা সাহাবিরা কিন্তু ফকির ছিলেন নাহাজিরা ব্যবসা করতেন যারা সাহাবি ছিলেন তারা শ্রমিকের কাজ করতেন আর বাকি সময় মসজিদে রসুল্লাহ সাল্লামের কাছে এলএম শিকার জন্য বসে থাকতেন কখনো কখনো রসুল্লাহ সাল্লাম কোনো কাজে তাদের পাঠাতেন জিহাদের জন্য আসত তখন খাইতেন শেষ নিয়মটা কি ছিল যদি কোন সাহাবি কোন দান আনতেন দানটা আর সাহাবে সুপ্পা পেয়ে যাবে রসুল্লাহ ইসলামের ঘরে যাবে না আর যদি কোনো আদিয়ে আসতো নবীজির নামে ওটা নবীজির ঘরে যেত কিন্তু ক্ষুধা লাগছিল কয়দিন খাইনে পড়ে আসি রসুলামের কাছে বসে হাদিস শুনি কাজকাম করতো মন চাই না খুব লাগছে তা রাস্তার পাশে যেয়ে বসলাম যেখান থেকে লোকজন নবীজির মসজিদে যাবে বাবলাম। যে কোনো বড় লোক সাহাবি সচ্ছল সাহাবি গেলে সালাম কালাম দিয়ে মুসাফা করব যদি চেহারাটা দেখে বোঝে যে আমার কুপ খিতে লেগেছে যদি একটু দাওয়াত বাড়ি নিয়ে যায় আবু বকার আসলেন সালাম দিলাম দিয়ে জিজ্ঞাসা করলাম ভাইজান। এই যে আল্লাহ কোরআনে এই কথাটা বলেছেন এটা তফসির কি হবে আবু রে আসলে তফসির শুনে আমার উদ্দেশ্য না বাবলাম যে একটু একটা কথা বললে যদি উনি বলেন চলেন বাসায় যাই খুদার তাহলে আর সহ্য হচ্ছে না অমর আসলেন একই কথা বললাম যে এই আল্লাহর এই কথাটার কি ব্যাখ্যা হবে উদ্দেশ্য ব্যাখ্যা না উদ্দেশ্য যদি একটু ঘরে নিয়ে অন্তত একটু কিছু খাইতে দেয় উনি চলে গেলেন কথা বলে আমার দেখি দুরবস্থা বুঝতে পারলেন না আমার কি অবস্থা আবহের আবহাওয়া চলো ঘরে যাই দেখি কিছু আছে কিনা রসুল ফকির ছিলেন না রসুল্লাহ ছিলেন আল্লাহ তাকে অনেক সম্পদ দিতেন যুদ্ধের মাধ্যমে যত সম্পদ আসত পাঁচ ভাগের এক ভাগ নবীর ঘরে যাইতে হবে কিন্তু নবীজি রাখতেন না স্ত্রীদেরকে ভাগ করে দিতেন দেওয়ার পরে সব মানে দান করে দিতেন আবার স্ত্রীরাও দান করে দিতেন পরে দেখা যেত সন্ধ্যের সময় আর খাওয়ার কিছু নেই উনি ঘরে গেলেন আবু হরাইরা বসলেন ঘরে যেয়ে বিবি জিজ্ঞেস করছেন আছে কিছু ঘরে খাওয়ার মতো মতন ওই অমুক আনসারী সাহাবি এক বাটি দিয়ে গেছেন আপনার বা আবু হরাইরা শুনেছে শুনে খুব খুশি যে কিছু হয়তো পেটে যাবে রসুল্লাহ বলছেন আবু হের আবু হরাইরা শোনো তোমার সব আসাবে সুপার সাথীকে ডাক দাও কি যাবে না কি করব যেহেতু রসুল্লাহ সাল্লাম হুকুম করে ফেলেছেন আর নবীর হুকুম না শুনে তো উপায় নেই এই জন্য আমি গেলাম সবাইকে ডাকলাম সবাই আসলেন রসুলাম দুধের বাটিটা আমার হাতে দিলেন দিয়ে বললেন যে একজন একজন করে খাওয়াও আমার তো বুক ফেটে যাচ্ছে যে আমার বন্ধু কিছুই থাকবে না তাই আমি একজনকে দিলাম খেলো ফেরত দিল আর একজনের দিলাম খেলো আমার কাছে আবার বাটিটা ফিরিয়ে দিল কিন্তু দুধ আর কমে না এই ভাবে করতে করতে সবাই দুধ খেয়ে ফেললো রসলাস শুধু মুসকি মুসকি হাসছেন আমার দিকে শেষে সবাই খেয়ে চলে গেলেন আবহাওয়া আমি খাবো আবহাওয়াইরা খাইলেন খেয়ে যখন বাটি দিতে গেলেন আর একটু খাও খাইলেন বাটি দিতে গেলেন আর একটু খাও কয়েকবার খাওয়ার পর আবহাওয়া আল্লাহর কথা মেয়া রসুলাল্লাহ আর জায়গা তো ভাইরা রসুল সালাম নিজের হাদিয়াটাও নিজের আল্লাহর যে টাকা দিতেন আল্লাহ সেটাও রাখতেন না আল্লাহর দিনের ভিতরে এমন কোন বিধান নেই যে বিধানে রসুলাম বা তার বংশধরদের কোন ফায়দা আছে আছে নাকি যে তোমরা বছরে দুই টাকা নবীজির কাছে দিয়ে আসবে আছে নাকি আল্লাহ রসুল যে দিন আমাদের দিয়েছেন এটা শুধু আমাদেরই জন্য আমাদের লাভ আর আমরা যে দিন আপনাদের দিই এটা তো আপনাদের লাভ আছে আমাদেরও কিছু ভাগ আছে কেন আমরাও তো আপনাদের দেশের মানুষ আপনারা যদি আমাদের কিছুই না দেন আমাদেরই বা চলে কি করে এই জন্য দু একটা পার্থক্য বলি সবচেয়ে মসুর কাজ আমরা নামাজ কালাম পড়িয়ান না পড়ি দুটো তিনটে কাজ আমরা করি একটা হলো মানুষ মারা গেলে খানা এবং দুয়ার অনুষ্ঠান করেন না এটা কিন্তু কেউ বাদ দেয় না নামাজি বেনামাজি মোটামুটি সবাই করে ঠিক না বে ঠিক আর এই জন্যই সমাজে যখন কেউ মারা যায় আমাদের লাল পড়া শুরু করে এইবার এক প্যাট খাওয়া যাবে ঠিক না কারণ নামাজি হোক আর বোমাজি হোক আর এই জন্যই ছেলেটা বিয়েছে খাওয়াইনি এত মাইন্ড করি না মেয়েটা বিয়ে দিয়েছে খাওয়াইনি এত মাইন্ড করি না ছেলে চাকরি পেয়েছে খাওয়াইনি তাতেও বেশি মাইন্ড করি না বাপ মরে গেছে খাওয়াইনি মা মরে গেছে খাওয়াইনি আমরা বেশি মাইন্ড করি না ছেলের বিয়ে খাওয়ালো না মেনে নেওয়া যায় বাড়ে গেল বোঝেন না তাহলে আমরা এই কাজটা করি সমাজে সবাই আর কাজ করি যেমন মিলাদ আছে না নামাজ পড়ি না পড়ি বা ভালো মন্দ সবাই বছরে এক একবার মিলাদ দিই ঠিক না দুটো কাজই ভালো কাজ উদ্দেশ্য ভালো আব্বা আম্মা আপন মারা গেলে যে খানা করি আমরা এটার উদ্দেশ্য কি আব্বা আমা সব পাব ঠিক না আমরা যে মিলাদ করি এর উদ্দেশ্য কি যেন আমরা সব পাই রহমত বরকুত পাই দুটো ভালো কাজ তবে মূল একটা বিষয় বোঝেন উদ্দেশ্য ভালো হলেই কর্ম ভালো হয় না चोर आल्ला स्व पा जेको कहर दो कर्त आल्ला जत जगह भलो क्षेत्र आरबीते भलो कसके ও আল্লাহ আসি আল্লাহ যত জায়গায় বলেছেন কোথার থেকে ইমান থেকে ইমাম আমরা কি বলে আনছি লাহ ইহু মুহাম্মাদুর রসুল্লাহ ঠিক না ভাই তাহলে এই ইমান থেকে আমল হতে হবে কোন ভাবে এবাদতটা করলে আল্লাহ সওয়াব দেবে এই তরিকা পদ্ধতি কে শেখাল রসুল্লাহাম কত বুঝেছেন এইটা হলো ইমানের দ্বিতীয় অংশ লাভ করব কোন তরিকায় কোন পদ্ধতিতে হ্যাঁ দুনিয়ার আমাদের যত ঝগড়া বিবাদ আল্লাহর ইবাদত নিয়ে না সবাই আল্লাহর ইবাদত করে হিন্দু আল্লাহরে ডাকে জেনামাই ডাকুক খ্রিস্টান আল্লাহ ডাকে জেনামাই ডাকুক ঠিক না ঝগড়া কোন জায়গায় কোন তরিকায় ডাকবো এটা নিয়ে বোঝেন না প্রতিটি কর্মের সবাব কে দেবে একমাত্র কার কাছে চাইব যদি আল্লাহ দেবে কিছু মানুষও দেবে কিছু এরকম নিয়ে তোলে কিন্তু আর হবে না কথা আমরা অনেক সময় হুজতি করি আরে ভালো কাজ কথা বলছেন ভালো কাজ মানুষের দৃষ্টিতে ভালো হইতে পারে নর্মাল ভালো হইতে পারে কিন্তু এবাদত হতে গেলে এই দুটো জিনিস লাগবে লা ইহ করবেন অসুবিধা আছে কেন আমি আপনাদের একেবারে চ্যালেঞ্জ করে পড়ে গেলাম একটা হাদিস দিতে পারবেন না নবীজি বলেছেন এক রাখাতে দুইয়ের বেশি সেজদা দেওয়া যাবে না এরকম কোন হাদিস নেই তবে নবীজি আজীবন দুটো করে দিয়েছেন এখন আপনি তাদের দুই সিজ দায় চলতো আমাদের গুনা বেশি দুই সিজ চলবে না সাতটে করে দেব ভালো কাজ একটু বেশি করে করব। হবে না আসলে ভালো কাজ বলে কিছু নেই নবীর তরিকায় যেটা হল না ওটা এবাদত হিসেবে আর ভালো হলো না কথা বুঝতে পেরেছে বরং নবীর তরিকার বাইরে কোন কাজকে মনে করা আল্লাহ খুশি হবে মনে করলে নবীকে ছোট করা হয় কিভাবে আবারও বলি একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি দেখেন বোঝেন কিনা আমরা অনেক সময় দলিল যুক্তি দিয়ে এই ভুলগুলো করি আমাদের দেশে আমরা সবাই কোরআন পড়ি পড়ি না বসে না দাঁড়ে অবশ্যই পড়ে আমি কিছু দলিল দেব একেবারে অকাট্য দলিল যে কোরআন দাঁড়িয়ে পড়া আদব বসে পড়া বে আদব দাঁড়িয়ে পড়লে সব বেশি বসে পড়লে গুণা অথবা সব কম কিছু দলিল দি এটা দলিল দি নাকি হ্যাঁ দেখেন আপনাদের পছন্দ হয় কিনা সবচেয়ে সম্মানের অধিকার কার বেশি কোরআন কার কালাম আপনি এমপি আসলে দাঁড়ায় কথা বলেন আর আল্লাহর কালাম বসে পড়েন আপনার দলিল অক্যাক্ট মানে কাটতে পারবেন না রামদা দিয়ে কোপ মানলেও কাটবে না আমাদের নামাজ হলো সব এবাদতের মডেল নামাজের ভিতরে আমরা সব এবাদত করি নামাজের ভিতরে জিকির আছে না দাঁড়িয়ে দোয়াটা কিভাবে বসে না দাঁড়িয়ে দাঁড়াই কি করেন তাহলে কি বোঝা গেল আল্লাহ শিখিয়ে দিল দরুদ হবে বসে সালাম হবে বসে দোয়া হবে বসে কোরআন কিভাবে আপনি দাঁড়িয়ে না পড়ে বসে পড়েন মেয়ে আপনার মতো বেঁধে নাকি তিন নম্বর নকল নামাজ বসে পড়লো অর্ধেক সব দাঁড়িয়ে পড়লে কি বসেই করি তাহলে বোঝা গেল যেখানে বসা যাবে সেখানেও দাঁড়িয়ে কোরআন পড়লে কি হবে সব বেশি হবে অকাট্য দলিল কোন রামদা দিয়ে কাটতে পারবেন না এখন থেকে আপনারা সবাই দাঁড়িয়ে কোরআন পড়বে না জি আছেন তো কেন কারণ আপনাদের দেশে রেওয়াজ নেই রেওয়াজ হলে দেখতেন সবাই জিন্দাবাদুজি কিন্তু সুন্নত খুঁজছি নে তার মানে আমরা ভুল করছি আমরা প্রথমে একটা ভুল করছি সেটা হলো আমরা মনে করছি কোরআন পড়া সবের কাজ নবী হয়তো কোনোদিন করিনি কোরআন কিরসুল্লাহ সালাম পড়তেন না পড়তেন না নামাজেই পড়তেন না বাইরেও পড়তেন বসে না দাঁড়িয়ে হ্যাঁ নামাজের কোরআন নবী দাঁড়াই পড়তে। আর নামাজের বাইরের কোরআন তাহলে বোঝা গেল আপনার দলিল গেলে একটাও ঠিক না আপনি গলত করেছেন যে নামাজের দলিল নামাজের বাইরে নিয়ে আসছেন। কথা বোঝেননি নবীজি নামাজের বাইরে কোরআন শুধু বসেই পড়তেন না শুয়েও পড়তেন আয়সারদ আল্লাহ আনহা বলছেন যে আমি নাপাক থাকা অবস্থাতেও নবীজি আমার মাথা আমার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে কোরআন তেলাবাত করতেন তাহলে বোঝা গেল সুনত হল নামাজের কোরআন দাঁড়িয়ে পড়াই উত্তম অথবা ফরজ কিন্তু নামাজের বাইরের কোরআন বসে পড়াই সুনত নবীজি বসেই পড়েছেন শুয়েও পড়া যাবে দাঁড়িয়ে পড়া না কারোর পা ব্যথা হয়ে গেছে দাঁড়াইছে কোন দোষ নেই কিন্তু কেউ যদি মনে করে যে বসে পড়া এই দলিলগুলো দিয়ে ও কোরআন বসে পড়ে না যখনই কোরআন পড়ার শখ হয় দাঁড়িয়ে পড়ে বসে কোরআন পড়লে বিরক্ত হয় যে লোকটা বেয়াদপি করছে এটা কি হবে এটা বেদাত হবে এটার নাম কি বেদাতটা কি দাঁড়াই পড়াটা কিন্তু বেদাত না দাঁড়াই পড়াটাকে উত্তম মনে করা এবাদত মনে করা দিন মনে করা বসে পড়লে সব কম হয় আদব কম হয় মনে করা এই মনে করার নাম হল বেদাত কেন বেদাত হল কারণ আপনি কাকে বেয়াদব বললেন বলেন তো ঠিক করে কাকে স্বয়ং রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আপনি বেয়াদব বলেছেন সাহাবিদেরকে আপনি বলেছেন আপনি তারা যেটা করেননি সেটাকে যখন আপনি উত্তম বললেন তাহলে তারা যেটা করেছে সেটাকে কি বললেন তাহলে তাদেরকে আপনি অবজ্ঞা করলেন এইজন্য বেদাত খারাপ জিনিস কথা বুঝতে পারেন এই জন্য এখন আমরা আসল জায়গায় যাই যেটা বলছিলাম আমাদের দেশে অনেক জিনিস নেই কিছু জিনিস আছে তার ভিতরে দুটো জিনিস আপনাদের বলেছি একটলো মানুষ মারা গেলে হ্যাঁ রসলামের জন্ম রসল সাল আলী সাল্লামের জন্মে আল্লাহর কাছে সুক্রিয়া জানানোর জন্য নবীজি স্বয়ং একটা তরিকা আমাদের বলেছেন সেটা হলো তিনি ইলাইয়া আমি সোমবারে আমার জন্ম হয়েছে সোমবারে আমি নুবুয়াদ পেয়েছি তাই সোমবারে রোজা রাখি তাহলে রসুল্লা সাল্লামের জন্মে এবং নুবুয়াতে সুক্রিয়া জানানোর সুনুন্নত পদ্ধতিটা কি আমি সুযোগ পেলে সোমবার রোজা রাখলাম আলহামদুলিল্লাহ আর তার মহব্বত এবং তার হক আদায়ের সুনন্নত পদ্ধতি প্রতিদিন যত বেশি পারেন নিজের মতো মহব্বতে শেষ রাত্রে তাহাজ্যতের আগে তাহা পরে ফজরের পরে ঈশার পরে শত শতবার দুদ পড়া এবং সালাম পড়া তার সহবত পাওয়ার বড় উপায় তার চিরাতন্নবি তার জীবনী পড়া কথা বুঝতে পেরেছে এগুলো হলো সুন্নত মিলাদ আর আমাদের সামাজিক মিলাদ কেমন একজন হুজুর আসবেন আমরা সবাই আসব বসবো কিছু পড়বো পড়ার পরে কিছু আমরা হয়তো মিষ্টি জিলাপি হোক কিছু খাবো অনেক সময় প্যাকেটে বিরিয়ানিও থাকে আর পাশাপাশি হুজুরের জন্য কিছু হাতিয়াও থাকে এখন আমরা সবাই একমত যে আমরা যে পদ্ধতিতে মিলাদ করি এটা নবী ছিল না সবাই মানবেন যারা বলবেন এটা করতেবে হবে তারাও বলে এটা মুস্তাহাসান এটা জরুরি না এটা কোন রকম এটা ভালো কাজ এটা কাজ। কিন্তু ঝগড়াটা কি নিয়ে হয় সবাই স্বীকার করছে এটা জরুরি না তারপর এটা নিয়ে ঝগড়া হয় না হয় না হয় কেন বলেন তো আমি মারেফতের ভেদটা আপনাদের বলি সেটা হল আপনারা সবাই যদি সুন্নত মতো সুযোগ পেলেই সোমবারে রোজা রাখেন প্রতিদিন একশো বার দুশোবার পাঁচশো বার দরুদার আগে ঘুমের আগে তাহলে সময় পড়েন নবীজির জীবনী কিনে পড়েন তাহলে আমার কোনো ফাইদা হবে আমি তো বঞ্চিত হয়ে গেলাম কিন্তু আপনারা সবাই যদি বছরে একবার শুধু সামাজিক মিলাতটা পালন করেন তাহলে আমার কথা বোঝেননি এই জন্য সোমনাথ মতো আপনি সোমবারের রোজা রাখেন কি না রাখেন এটা নিয়ে আমরা কোন ঝগড়া করি না আপনি বাড়ি কত সবার বরুদ পড়েন এটা নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না কিন্তু বছরে একবার মিলাত দেন কি না এটা নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা আছে কারণ আমরা একটা ভালো কাজই আপনাদের করাই কিন্তু আমরা চাই যে আমাদেরও কিছু নসিব থাক এইবার আপনি মরার পরে খানায় যান এখানেও সুন্নত সামাজিক আছে সব চাইতেন রসুলাম নিজেও তো তার আত্মীয় স্বজন সব চাইতেন কি করতেন রাসুল্লাহ সাল্লাম এবং সাহাবি কয়েকটা কাজ করতেন একটা হলো तर जो दोआ करतें व्यक्तिगत प्रत्येके सब समय दोआ करत নামাজের শেষ দেয় নামাজ পড়ে রাস্তাঘাটে চলতে আল্লাহ আমার আব্বার মাফ করো আম্মার মাফ করো আপনি যতবার বলবেন আল্লাহ আমার আম্মাকে মাফ করো আব্বাকে মাফ করো দাদিকে মাফ করো তার রহম করো তার দয়া করো তার কবরে শান্তি দাও প্রতিটি বাক্য বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করলে আপনার আব্বা আম্মা দাদা দাদির আমল নামায় বিশাল একটা নেকি লেখা হয়ে যাবে তারা এটা করতেন আর তারা সদাকে জারিয়া করতেন অর্থাৎ আব্বা আমা আপনজনের নামে কোনো মসজিদে কোনো মাদ্রাসায় কোন মানুষের কল্যাণে স্থায়ী দান করে দিতেন অর্থ করে দিতেন কথা বলেন এগুলো হল সুন্নত পদ্ধতি এখন আপনারা সবাই যদি এই পদ্ধতিতে কাজ করেন নিজের মতো নিজে দোয়া করতে থাকেন বাপমার জন্য আর মসজিদে এক লাখ দু লাখ পঞ্চাশ টাকা দিয়ে দিলেন এতিমখানায় বিল্ডিং করে দিলেন আমাদের কি উপায় হবে কথা এটা আপনি করলে করেন আমরা বাধা কোন হুজুর বাধা দেবে না কিন্তু এটা নিয়ে আমাদের আকর্ষণ নেই আমাদের আগ্রহ আপনি দুয়ার মাহফিলটা করেন আপনি খানার আয়োজনটা করেন কথা বুঝতে পারছেন তো ভাইরা এই পার্থক্যটা বোঝেন আপনারা যত নবীজি সাল্লাহ সাল্লামের কাছে যাবেন আপনার জীবন সুন্দর হবে আপনার সাথে আল্লাহ রসুলের ডাইরেক্ট সম্পর্ক তৈরি হবে আর আমাদের মাধ্যমে পড়ে যেতে পারে এটা হল একটা দিক দ্বিতীয় দিক হল রসুল সাল্লামের দিন ছিল তার দাওয়াত ছিল ফরজ আর হক কি ফরজ এবং হক আর আমাদের দাওয়াত হল নফল। রসুল্লা সাল্লা সাল্লামের কাছে এসে সাহাবিরা যখন জান্নাতের পথ জানতে চাইতেন তিনি সাধারণত পাশ ফরজ নামাজ ফরজ রোজা পিতামাতার হক রক্তের আত্মীয়দের হক মানুষের সাথে ভালো ব্যবহার এইগুলো বলে দিতেন নফলের কথা বলতেন না নফল আর ফরজের পার্থক্য হল পাশ করা আর গোল্ডেন এ পাওয়া পাশ করার জন্য ফরজ যথেষ্ট আর গোল্ডেন এ পেতে বি পেতে কি লাগবে সুন্নত নকল লাগবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন সল্লা খামসাহা ও সহামত শাহরাহা ও আতা আল্লাহা যদি কোন মহিলাদের পার্থক্য হলো নবীজি এই হাদিসে বলেছেন কোন মুসলমান মহিলা যদি চারটে কাজ করে আল্লাহ তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবেন সে যে দরজা ইচ্ছা ইচ্ছা জানানাতে পারবে পুরুষদের জন্য এই চারটেও লাগবে এর সাথে আরো বেশি লাগবে মেয়েদের জন্য জানানাথকে আল্লাহ সহজ করেছেন আপনাদের সম্ভবত বলেছিলাম রাজবাড়ির মাহফিলেও দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি মনে আছে রাজবাড়ি যায়নি এরা হ্যাঁ দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর অলি হওয়া দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি এই শুধু একজন সুবান আল্লাহ আর কেউ কইনি কারণ আপনাদের বিশ্বাস হইনি কথা বোঝেননি আপনারা এতক্ষণ পর্যন্ত জানেন যে আল্লাহর অলিহওয়া চারটি খানি কথা না আল্লাহর ওলি হওয়া বড় কঠিন কথা ঠিক না আর আমি উল্টো বললাম যে আল্লাহর অলি হওয়া সবচেয়ে সহজ কাজ এই আপনাদের বিশ্বাস হয়নি আমি এই বিষয়টা লম্বা বলতে পারবো না তারপরে সংক্ষেপে একটু বলি উদ্দেশ্য হল যদি ভুলে যায় মনে করে দেবেন আল্লাহর সহজ চার শ্রেণীর মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ এই চার শ্রেণীর মানুষ বলার উদ্দেশ্যে এটা ভূমিকা বলছিলাম কিন্তু যেহেতু আপনারা রাজবাড়ির মাহফিলে জাননি এই আমি একটু ব্যাখ্যা করি আল্লাহর অলিহা কঠিন কেন ওই বললাম না আমাদের কথা কিছু আছে আমাদের কথা কথাগুলো গল্প যেমন একটু আগে বললাম আমার দাদা হজুর বদনামেরে পাক মারছিল বলিনি এটা কোরআন শরীফের কোন সুরাই আছে হাদিস শরীফে তো আছে এটা আমাদের গল্প রকম কিছু গল্প আছে আমরা অমোক আল্লাহর অলি হয়েছিলেন চল্লিশ বছর জঙ্গলে যেছিলেন অমোক আল্লাহর ওলি হয়েছিলেন সাত বছর গাছের ডালে ঠেং ঝুলিয়েছিলেন এই শুনে শুনে আমাদের মাথা খারাপ হয়ে গেছে ইব্রাহিম আদাম আল্লাহর অলিহওয়ার জন্য রাজত্ব ছেড়ে জঙ্গলে আবার আল্লাহর অলিহওয়ার জন্য আমল উজিফা করতেন একদিন গভীর রাত্রে সাদের উপরে আওয়াজ ঠক ঠক ঠক ঠক ছাদে কে আমি খিজির বুঝুর আপনি ছাদে কি করেন আমি ছাদের উপরে উঠ খুঁজে বেড়াচ্ছি হুজুর আপনি কি পাগল হয়েছেন রাজবাড়ির সাদে উঠ থাকে নাকি তুমি কি পাগল হয়েছ রাজবাড়িতে কি আল্লাহ ইব্রাহিমা উনি রাজত্ব সেরে জঙ্গলে যেয়ে আল্লাহর এ করতে করতে আল্লাহর অলি হয়ে গেলেন এর মানে কি মানে হলো রাজত্ব করে আল্লাহর অলি হওয়া যায় না ঠিক না এটাই তো ইসলামের শিক্ষা আমাদের মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় ওলি সবচেয়ে বড় পীর রসুলের পরে কারা ভিতরে সবচেয়ে বড় অলি কারা আবু বকার আনহু। তারা কি হইছিলেন, রাজা হইছিলেন। ঠিক না তাহলে বোঝা গেল রাজা হলে আর অলি হওয়া যায় না খুব ভালো করে বোঝায় ইসলামের শিক্ষা হলো রাজা হলে ওলি হওয়া সবচেয়ে সহজ এই কথাটা বলার জন্য আমি ভূমিকা করলাম কারণ কি জানেন আমরা দিনটা বুঝি না একটু পরে যদি মনে থাকে বলবো বলব তাহার খুব ভালো কাজ নকল রোজা রাখা খুব ভালো কাজ এগুলো করতে হবে এগুলো যে কেউ পারে কিন্তু একজন মাজনু তার জমিটা কেড়ে নিয়ে গেছে চোখের পানিতে বুকব হাও করছে আমি আপনি উদ্ধার করতে পারব কে পারবে পারবে এলাকার এমপি পারবে এলাকার বড় নেতা পারবে ডিসি পারবে যারা ক্ষমতাধর ঠিক না আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হল মজলুমকে জুলুম থেকে বাঁচানো অসহায়কে বিপদ থেকে উদ্ধার করা মানুষের মনের ব্যথা দূর করা মানুষকে কষ্ট থেকে উদ্ধার করা এর চেয়ে প্রিয় এবাদত আল্লাহর কাছে আর কিছু নেই সারা তাহাজে যে সবটুকু পাবেন আপনি একজন অসহায়ের মুখে হাসি ফুটালে দশ মিনিটে তার বেশি পাবেন আর এজন্যই চার খলি সবার বড় অলি কারণ তারা এই কাজটা করছিলেন তালে বোঝা গেল রাজত্ব করলে আর অলি হওয়া যায় না ঠিক না যে ব্যক্তি শুধু ফরসটুকু করে আর মাজুমকে সাহায্য করে জালেমের থেকে হকাদায় করে বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে এই ব্যক্তি তাহার নফল রোজাদারদের আগে আল্লাহর অনেক বড় অলি হয়ে যায় শুধু একটা জিনিস থেকে বাঁচতে হবে জুলুম করতে পারবে না কথা বুঝতে পেরেছেন ক্ষমতা আসলে একটাই সমস্যা মানুষ যখন ক্ষমতা থাকে জুলুম করে আর ক্ষমতা চলে গেলে আফসোস করে আপনি জুলুম করবেন না আপনি অন্যান্য ছোটখাটো গোনাগঞ্জ হয়েছে করেন কিন্তু মানুষের জুলুম করবেন না জ্ঞান তো কারণ হক নষ্ট করবেন না মানুষের সাহায্য করবেন শুধু ফরচটা পালন করবেন ইনশাল্লাহ আপনার জন্য আল্লাহর উলিয়া হওয়া সবার সে সহজ হয়ে যাবে দুই নম্বর হল যেটা বলছে মোটা শেষ করি আগে তাহলে এই গল্পগুলো আমাদেরকে বুঝাইছে আল্লাহর হওয়া কঠিন কিন্তু বলছে আল্লাহর এটা যদি আপনারা সবাই বুঝিয়ে ফেলেন তাহলে তো আমাদের কিছু লসও থাকবে তারপর একটু শোনা আল্লাহর আলি হা সহজ কেন কারণ আল্লাহ বান্দার মন জানে কথা বলছেন না বান্ধব যতগুনাই করুক যখন মন থেকে আল্লাহর দিকে ফেরে যে আল্লাহ আর করব না আল্লাহ যখন বোঝেন যে সত্যই মনের থেকে বলছে আল্লাহ সব গুণা মাফ করে না কিন্তু আল্লাহ তা খুশি করা সহজ আপনারা মনে করেন পিস খুশি করা সহজ অত সহজ না আমরা মানুষ মানে আমি পিস বলছি না সব পিস মানুষ না খুব ফেরেস্তা আছে হাদিয়া বিছিনা দিলে ভালো লাগে না আপনি বিশ টাকা দিলে যে দোয়া করবো আমি শিখতে দিনের আমলের আবেগ নেওয়ার জন্য তার কাছে যাচ্ছি তার কাছে কিছু পেতে যাচ্ছি না বিজনেসটা কার সাথে রাখবেন খবর আর বিজনেস মানুষের সাথে করে না তাহলে ঠকবেন হয়ে গেল আপনি যদি আমাকে যে বলেন যে হজুর আপনার জন্য পাঁচ হাজার হাদিয়া আনছিলাম চুরি হয়ে গেছে আমি কি ষোলো আনা খুশি কিন্তু আপনি বিজনেসটা আল্লাহ সাথে করেন আপনি মাদ্রাসার জন্য মরিদের জন্য হাদিয়া হজুরের জন্য হাজিয়ার জন্য পাঁচ হাজার টাকা পকেট নিয়ে বেরিয়ে চুরি হয়ে গেছে আপনি সব কম পাবেন না পুরো পাবেন আপনি পুরোই পাবেন আল্লাহর কাছে আপনাকে সবচেয়ে ভালোবাসেন যিনি আপনার সব জানেন বিজনেসটা তার সাথে করেন কোথাকে বুঝতেই পারছেন যেটা বলছিলাম ভাইরা আল্লাহর অলিহ সবচেয়ে সহজ চার শ্রেণীর মানুষের জন্য বেশি সহজ এক শ্রেণী যারা ক্ষমতায় যায় শুধু জুলুমের প্রবণতা কন্ট্রোল করে ফরজ পালন করে মানুষের পাশে দাঁড়ালে তারা আল্লাহর হবে। এক শ্রেণী যুবক আমরা বুড়ো হয়েছি আল্লাহর পথ ডাকি ডাকবোই তো এমন রাত্রে এমনি ঘুম আসে না ঘুম ভেঙে যায় কেন একটু তাহাজ পড়ে এখন আর এই সিনেমার ছবি আর মজা লাগে না চোখেই ভালো দেখা যায় না কি দেখব কিন্তু যুবকদের রক্ত টকবক করে তাদের রক্ত বলে পাপকর বন্ধু বলে পাপকর দেশ বলে পাপকর কর মোবাইল বলে পাপকর টেলিভিশন বলে পাপকর কর বাপ মাও বলে পাপ বলে না দায় রাখতে গেলে বাপমা কি বলে নিষেধ করে না হ্যাঁ অনেক বাপমা নামাজ পড়তে নিষেধ করে এই তার রক্ত বলে সমাজ বলে বাবা বলে মা বলে তারপরেও যে যুবক অন্তত ফরসটা পালন করে অন্তত দিনা ব্যবসার মাদকতা থেকে বেঁচে থাকতে পারে ওই যুবক আমাদের মতো বুড়োদের সুন্নত নফলের অনেক আগেই আল্লাহর অলি হয়ে যাবে হাদিস সহ আসছে আমি বানাই বলছি না হাদিসটা আজকে বলতে পারছি না আল্লাহ রসুল হোসেন বলেছেন আল্লাহ যারা যাদেরকে আল্লাহ কেমন ক্যাটাগরি হলো যারা যারা যৌবনে আল্লাহাদছিলাম তৃতীয় ক্যাটাগরি হলো সমাজের সাধারণ মানুষ যাদেরকে আমরা দাম দিই না রিক্সা চালায় রাজমিস্তারি যুগালে ভ্যান চালায় কৃষক মাঠে কাজ করে কিন্তু আল্লাহর দিন পালন করে নিরিবিলি কারো ঝগড়া ছেটিতে নেই সমাজের লোক দাম দেয় না কেউ আসলে বলে না ভাই আগে যাও না থাকলে কেউ না যে অমুক কই আস আসা আকবরাইনি আবার এইরকম অনেক মানুষ মাথার চলুস কুস্ক গায়ে ময়লা কাপড় সাধারণ দরিদ্র আল্লাহ সঙ্গে সঙ্গে করে দেন। কারণ ওদের মনে কোনো অহংকার নেই কথা আমরা যাই করি মনে অহংকার আসে তো এইজন্য আগেই বলি অন্য প্রসঙ্গে চলে যাব। আমরা আল্লাহর অলিদের মহব্বত করি তাদের হাদিয়া তোফা দিতে চাই হাদিয়া জন্য দিলে এটা আল্লাহ আর হুজুর আমার দেবে দিলে এটা এটা কি যদি আল্লাহর শীত আল্লাহ আমাদের মতো হুজুর খোঁজার দরকার নেই সমাজে যদি কোনো যুবক পান মাশা আল্লাহ দাঁড়িয়ে রেখেছে মানুষের ক্ষতি করে না পরজ পালন করে যদি কোনো গরিব মানুষ পান রিক্সা চালায় ভ্যান চালায় কোনো জামাতে নামাজ বাদ দেয় না আল্লাহর পথে থাকে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন হাদিয়া দেবেন মুসাফা করবেন ইনশাল্লাহ আল্লাহর অলিদের মুসাফা করার সাপে বলতে গেলছিলাম যে মেয়েদের জন্য আল্লাহর অলি হওয়া জান্নাতে যাওয়া সহজ কারণ মেয়েরা এই মানব জাতির জন্য বেশি কষ্ট করে তবে একটা জিনিস প্রত্যেকেরই একটা জিনিস বাদ দিতে হবে সহজ কেন একটা কঠিন কাজ ঠেকাতে পারলে আল্লাহ রসুল সাল্লা বলছেন এই হাদিসে কোন মহিলা যদি চারটে কাজ ঠিক করে করতে পারে আল্লাহ তালা তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবে প্রথম কাজ কি আইমা তিন খাম সাহা পা সত্ত ফরজ নামাজ পড়বে আপনাদের যে জন্য হাদিসটা বলতে চাইছিলাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কিসের দাওয়াত দিলেন ফরোজের না নকলের রসুলাল আর কি নবী শুধু ফরোজের কথা বলেছে ওই সাহাবি বলছে ইয়ারসুল্লাহ আক্রমা বললেন যদি সত্য কথা বলে থাকে অবশ্যই জাননাতে যাবে কথা বোঝেননি তাহলে আমরা কিন্তু ভুল করি আমরা ভালো মনে ভালো নিয়ে কথা বুঝতে পেরেছেন সবে বরাতের কথা বলতে বলতে এমন হয়ে গেল যে পাঁচ নামাজ মোধে দরকারই নেই এরকম অবস্থা এই আমাদের সমাজে অনেক মহিলা ঠগাচ্ছে আল্লাহ নিজে ঠকছে নামাজ পড়ে কি জন্য যে এই রাত্রে নামাজ কালাম পড়লে আল্লাহ ভাগ্য ভালো করে দেবে। কেমন আপনার এলাকায় এমপি ভোটে দাঁড়াইছে আপনি তার এমপ্রি ছেলের। কিন্তু জিতে গেল সে আপনি চিন্তা করতে পারবেন না এম বিষয়ে বললো বাবা খুব ভালো খুব খুশি হলাম তোমার যখন যেটা চায় আমার বলবা এরকম আছে না আমরা মনে করি আল্লাহ বোধ গত বারো মাসের টপ করে ফেলে আল্লাহর সামনে দাঁড়াই গেলাম দাদা দেখছো তো এই রাজবাড়ির ভিতরে আমার মতো ভালো পুরুষ বা মেয়ে তোমার নেই আল্লাহ তো তাই বুঝে গেল নাকি বুঝলো মূল বিষয় হলো এই কথাটা মিথ্যা যে সবে বরাতে ভাগ্য লেখা হয় শবে বরাতে আল্লাহ গুণা মাফ করে এটা ছবি ভাগ্য ভালো করতে গেলে সবে বরাত না ভাগ্য ভালো করতে গেলে প্রথমেই যে কথা বলেছি আব্বা আম্মা সহ রক্ত সম্পর্কের আত্মীয়র হক আদায় করতে হবে তাহলে আল্লাহ আয়ুও বাড়িয়ে দেবেন নিজেকে বর করতে মহিলারা যদি শোনেন তাহলে বলবো সবে বরাতের আপনাদের ভাগ্যের জন্য দরকার নেই মাঘ ফেরাত এই রাত্রে অন্তরে সিরিক না থাকলে হিংসা না থাকলে আল্লাহ মাফ করবে কিন্তু কি করবে সেটা বোঝেন সেটা হলো। শাশুড়ির সাথে পুত্রবধূর ঝগড়া আছে না নেই এটা কোন অস্বাভাবিক না পুত্রবধূর ষোলো আনার দোষ না শাশুড়িরও ষোলো আনা না ফিফটি কিন্তু কোন হক নষ্ট করতে উদ্বুদ্ধ করে স্ত্রীর কারণে স্বামী পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে অথবা ভাই বোনের হক নষ্ট করে তাহলে ওই স্বামীর আয়ু কমবে রিজিক কমবে কোন কৌশলে পারবে না আর যদি কোন স্ত্রী বুদ্ধিমান হন স্বামী স্ত্রীর সাথে শাশুড়ির ঝগড়া হয়েছে হতে পারে ননদের ঝগড়া হয়েছে হয়ে যেতে পারে পাললে মাফ চাইবেন না পারলে না চাইবেন উভয়েরই দোষ থাকে তবে এই কষ্টের কথা কখনো বলবেন না বরং আপনার বলবেন যে তোমার আব্বা আমার সাথে ভালো আচরণ করো তাদের হক দাও ভাই বোনের হকটা দাও ক্ষতি করো না আপনি যদি কষ্ট বুকে চেপে আপনার স্বামীকে তার বাবা মা ভাই অন্তত হা আদায় করার জন্য উদ্বুদ্ধ করতে পারেন ইনশাল্লা আপনার স্বামীর আয়ু বাড়বে আপনার পরিবারে বরকত হবে সবে বরাতের কোনো দরকার হবে না তবে এটাতে আমাদের লস আছে কথা বোঝেন আমাদের লস আছে না প্রথম লস আমাদের দাওয়াত কমে যাবে দ্বিতীয় আর লস আছে আপনাদের বলতে চাইছিলাম আপনার যদি এভাবে পরিবারের শান্তি এসে যায় আমাদের কি কেন জানেন যত তাবিজিকাংশই কিন্তু পারিবারিক জন্য এতে আমাদের টাকাও মানুষ বেশি দেয় এখন যদি আপনাদের সব শান্তি এসে যায় আমাদের কি লস না তারপরেও দেখেন আপনারা কি করেন আমাদের দিক যদি তাকান তাহলে আর এগুলো করেন না যেটা বলছিলাম অনেকে নামাজ পড়েন কিন্তু বসে আছে নাকি ফরজ নামাজ বসে পড়লে কিন্তু হবে না যিনি দাঁড়াতে পারেন পুরুষক মহিলাও দাঁড়িয়ে পড়া ফরজ আমাদের দেশে মেয়েরা নামাজ পড়েন শাড়ি পরে ঠিক না শাড়ি কিন্তু মুসলমানদের পোশাক নেই হিন্দুদের পোশাক আমরা পুরুষেরা টুপি নিয়ে কত ঝগড়া করি গোল লম্বা পাঁচকোনা পাগড়ি নিয়ে হুজুরের মাথায় পাগড়ি নেই মুসলমানের মাথায় পাগড়ি নামাজ বাকিরা আসে না নেই যত ঝগড়া নকল নিয়ে ফরজ নিয়ে কোনো ঝগড়া নেই যেটা বলছিলাম ভাইয়েরা এগুলো সব নকল মুস্তাহাব আর মেয়েদের জন্য ফরজ পোশাক আমরা দিচ্ছি না মেয়েদের ফরস পোশাক এবং আঙুল পর্যন্ত হাতার ঝুল হবে রকম ম্যাক্সি ম্যাক্সির উপরে বড় ওনা চাদরের মতো ওনা ম্যাক্সির নিচেই পাজামা অথবা সায়া এই পোশাকগুলো গুলো পরা মেয়েদের জন্য ফরজ, স্বামীর সামনে ছাড়া বাকি বাড়ির ভিতরে ঘরের ভিতরে কাজ করার জন্য সকল অবস্থায় এই পোশাক ফরত এবং এই পোশাক অর্থাৎ আর নামাজও এই পোশাকে পরলে হবে শাড়ি পরলে কিভাবে বলছি কোন মহিলা যদি নামাজ পড়েন নামাজের ভিতরে অন্ধকার ঘরেও নামাজ পড়েন একা নামাজ পড়েন তার জন্য শুধুমাত্র মুখের এই জায়গাটুকু এবং কবজি পর্যন্ত হাত অন্ধকারে নামাজ হবে নাকি অপহ হবে না ঠিক তেমনি কোনো মহিলা যদি অন্ধকার ঘরে একাও নামাজ আদায় করেন কপালের কিছু চুল বেরিয়ে যায় কান একটা দুটো বেরিয়ে যায় জুলফির চুল বেরিয়ে যায় পিছনের চুল বেরিয়ে যায় গলার কাছে কাছে কাছে এখানে বেরিয়ে বেরিয়ে বেরিয়ে যায় যায় হাতের কিছু কিছু অংশ পেটের যায় নামাজ হবে না সারা জীবন পড়ল বেনামাজি হয়ে থাকতে হবে এই মশলাতে আপনাদের কারোরই খারাপ লাগছে না তো আপনাদের বইদের বিরুদ্ধে বলেছি আপনাদের কত বলিনি হ্যাঁ বোঝে গেলে আমাদের কি সমস্যা ঠিক না আছে বউয়েরা দোচকে গেলে আমরা কোথায় যাব হ্যাঁ ট্রেনে নিয়ে যাবে সেখানে কিন্তু রকম চিন্তা করেন না আজীবন জানাইছে ও দোচকে যাক আমি একটা হুর পাবো এই চিন্তা করেন না কিন্তু ও যখন দোচকে যাবলে আপনার ট্রেনে নিয়ে যাবে আমার কাছে একজন মহিলা দুবাই থেকে ফোন করেছে খুব কানা কাটা করে চিটাগঞ্জের মানুষ যে স্বামীটা ঠিক করে নামাজ পড়তে চায় না কত বলি জুমার দিনে যায় তাও দেরি করে যায়। তাই দেখেন আপনি আর বেশি বলেন না আপনার স্বামীকে বললে সব পাবেন কিন্তু আর বেশি নসিহাত নসিহাত করা ফরজ আর স্ত্রীর জন্য স্বামীকে নসিহাত করা ফরজ না করেছে বেচারা শুনে না কি করবে যা অনেক কষ্টের কথা অনেক জালেম আছে যেটা বলছিলাম আবার বই রাও না যেটা বলছিলাম তাহলে দেহ ঢাকা রাখতে হবে যদি কেউ শাড়ি পরে নামাজ পড়েন তাহলে পারে তার হাতা ব্লাউজের হাতা হবে হ্যাঁ এবং ঝুল সায়া পর্যন্ত যেতে হবে আর উপরে শুধু মাথায় শাড়ির আচল দিলে হবে না মাথার উপরে আলাদা একটা বড় অন্য অথবা হেজাব দিয়ে আঁকতে হবে যেন এগুলো খুলে বেরিয়ে না যায় মেয়েদের জন্য প্রথম জাননাতে যাওয়ার প্রথম কাজ কি পাঁচত্ব ফরজ আমাদের জন্য একই কথা আমরাও পুরুষ নারী মুসলমান মুসলমানের সবচেয়ে বড় কাজ কি কিন্তু সপ্তাহ সপ্তাহে রক্ত কঠিন মনে হয় না এর তো কোন ঔষ নেই কথা বুঝতে পারছেন না নামাজ আমার প্রিয় কাজ একটু নামাজ পড়ে দেখেন বেলায়, মাছ এক হাঁটলে দেখবেন কি মজা লাগে সারাদিন ফুর্তি লাগে ডাক্তারের খরচ কুমে যাবে তখন আর নামাজ যখন পড়বেন নামাজের পরে দোয়া করলে আল্লাহ কবুল করে মনের শান্তি লাগে রোগ ব্যাধি গেছে বিপদ আবাদ গেছে হুজুরের টাকা অত দেওয়া লাগছে না দেখবেন তখন নামাজ ছাড়তে পারবেন না নামাজ আল্লাহর সাথে বাংলার সবচেয়ে প্রিয় সম্পর্ক ফরজ নামাজ আমাদের পড়তে হবে আমাদের নিজের জন্য অসম সাহারাহা এবং রমজানের শুধু রমজানের ফরজ রোজাটা রাখবে নকল রোজা জরুরি নয়টা কেন তিন নম্বর এখানেই গোলমাল বলছি না একটা রোগ থেকে মুক্ত হতে পারলে মেয়েদের জন্য জান্নাত সহজ ও আতা আদ বা মেয়েটা তৃতীয় যে কাজটা করবে স্বামীর আনুগত্য করে সংসার করবে আপনার খুশি না তত হবে বইদের বিরুদ্ধে গেছে খুশি হবেন না এটা উভয়ের কিছু জিম্মাদারি আল্লাহ দিয়েছেন আল্লাহ রসুল সাম বলেছেন মেয়েদের জন্য দুটো দায়িত্ব ছেলেদের জন্য বেশি দায়িত্ব এখানে মূল থিম হলো আমরা অনেকে মনে করি পুরুষ এরকম হুজুর মার্কা মুসলমান আছে না নেই আবার অনেক মহিলা সবে বর্তে ইবাদত করে সওয়ালের রোজা রাখে সবে কদরে ইবাদত করে কিন্তু স্বামীর সাথে ঝগড়া করে আছে না নেই কারণ আমরা মনে করি যে রাজ রোজা রাখবো আল্লাহর কাজ যে কি করবো আল্লাহর কাজ মসজিদে টাকা দেবো আল্লাহর কাজ কিন্তু বোর সাথে কি করবো না করবো নেই বউ মনে করে যে আল্লাহ তসবি তহলিল করব আল্লাহর কাজ সবে বরাদ করবো আল্লাহর কাজ স্বামীর সাথে কি করি না করি এটা আমার কাজ এখানে তো আল্লাহর কিছু নেই কিন্তু আল্লাহ রসুল কি বলেছেন সংক্ষেপ যেটা বলেছে সেটা হলো এই যে একজন মহিলার জন্য সবে বরাত করা সবে কদর করা সওয়ালের রোজা রাখার চেয়ে স্বামীর জন্য কষ্ট করা স্বামীর সাথে হাসি মস্করা করা স্বামীকে সময় দেওয়া অনেক বেশি স্বভাব এবং বরকতের কাজ একজন পুরুষের জন্য তাহাজত পড়া মসজিদে দিকের দিবা করার মতো বা তার চেয়ে অনেক বেশি স্বভাবের কাজ হল স্ত্রী রাগ করলে রাগ সহ্য করে স্ত্রীকে গাল্লা দেওয়া স্ত্রীর সাথে ভালো আচরণ করা আপনি মসজিদে টাকা দিলে যে স্বভাব পাবেন স্ত্রীর জন্য আইসক্রিম কিনে আনলে তার সাথে বেশি সব আমি বানিয়ে বলছি না আমি সহিদের আলোকেই বলছি কিন্তু সমস্যা থেকে গেল হুজুরের টাকার কথা বললে মসজিদের টাকার কথা বললে আমাদের কিছু ভাগ হয় আপনার বইয়ের আইসক্রিম কেনার কথা বললে আমার তো ভাগ দেবেন না কিন্তু রসুল্লা সাম হাদিসে আসছে তুমি এক টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করবে এক টাকা গরিব মিষ্ কিনে দেবে এক টাকা এক টাকা ফ্যামিলির জন্য ব্যয় করবে বেশি সোয়াব পাবে যেটা ফ্যামিলির জন্য ব্যয় করবে আমরা আল্লাহ দিনকে বুঝতে পারিনি স্ত্রীর স্ত্রী ছাড়া স্বামীর দরকার হলে স্ত্রী তা করবেন স্বামীর আনুগত্য করা এক্ষেত্রে ওয়াজিব যদি ওজোর ছাড়া স্বামীর কথা না শোনেন আল্লাহর ফেরেস তারা করবে কথা কি বুঝতে ঝাড় দেওয়া গরু ছাগল সরানো এসব ক্ষেত্রে স্বামীর সংসারে সহযোগিতা করলে স্ত্রী সব পাবেন স্ত্রী যদি আপত্তি করেন স্বামীর উপরে ও দায়িত্ব হলো স্ত্রীকে সহায়তা করা কেউ সোবানি কারণ সবার বিরুদ্ধে নিজের বাড়িতেই মনে হবে যান না যেটা বলছিলাম স্ত্রীর জন্য আর দায়িত্ব আছে স্বামীর দায়িত্বটা পরে বলছি সেটা হলো কৃতজ্ঞতা সেটা কি এই জায়গায় স্ত্রী হবে আল্লাহ রসুল বলছেন মহিলারা যাবে অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র স্বামী স্বামী আদায় করতে পারে না কারোর বউ ষোলো আনা আদায় করতে পারে না এটা মানবীয় প্রকৃতি আল্লাহ আমাদের এত দিয়েও ষোলো আনা আমরা খুশি হই না ঠিক না খালি মনে হয় আল্লাহ আমার কোন ওর বেশি দেশে ঠিক না কিন্তু মেয়েরা ইমোশনের কারণে অনেক সময় বলে ফেলেন প্রায় বলে ফেলেন একটা হলে জীবনে তোমার কাছে কোনো শান্তি না না আল্লাহ নিজে বলেছেন যে এই কথাটা না বন্ধ করলে মেয়েদের লাগবে। কারণ প্রতিটি স্বামী স্ত্রীর জন্য কাজ করেন কষ্ট করে কারোর স্বামী যদি মারা যায় ওই স্ত্রীর সামাজিক পারিবারিক সম্মান বাড়ে না কবে কবে না অনেক কমে যায় আমাদের এক বন্ধু বলছেন যে ভাই আপনার ভাবি খুব কষ্ট দেয় খুব করে কি করে ভাই বলেন তো তা আমরা বললাম খুব সিম্পল কথা অন্তত এক মাসের জন্য গুম হয়ে যাও যেন কেউ জানতে না পারে সবাই জানে যে তোমার শেষ খুন মরে গেছে এই এক মাসের ভিতরে ভাবি বুঝে ফেলবে যে স্বামী কি জিনিস এরপরে যখন পাবে দেখবে আগের মতো আর খারাপ আচরণ করবে না ওই বন্ধু বলছে না ভাই এই রকম গুম হওয়ার তো কোন সুযোগ নেই তখন আমরা বললাম যে যদি গুম হওয়ার সুযোগ না থাকে তাহলে একটু কষ্ট করে ভাবির অত্যাচার সহ্য করো এই সারা সব পাবে কথা কি বুঝতে পেরেছেন যেটা বলছিলাম স্বামী স্ত্রীর জন্য কষ্ট করেন যদি শামির কোনো ভুল হয় বলা যাবে যে তুমার তুমি ভালো পেয়েছি এইটা খারাপ এটা তো কোনো স্বামীর পাপ আল্লাহ রসুলাম বলছেন যে মহিলা স্বামীর খেদমত ছাড়া চলে না তার স্বামীর সহায়তা তার প্রয়োজন কিন্তু স্বামীর প্রতি তার কোন দৃষ্টিপাতবে বরাতেই কি লাভ আর সবে কদরেই কি লাভ কথা কি বুঝতে পারছেন এটা হলো স্ত্রীদের দায়িত্ব স্বামীর দায়িত্ব স্বামীর দায়িত্ব বলার আগে একটা হাদিস বলি আয়সার দেওয়াল আনহার কাছে এসে জিজ্ঞেস করছেন বাড়িতে থাকতেন আহলিহি কানুমুন রসুল সাল্লাম যখন বাড়িতে থাকতেন তখন তিনি খেদমত করতেন কার খেদমত করতেন স্ত্রী আস্তে কম আপনাদের স্ত্রী আমার স্ত্রীর আশেপাশে নেই কাজে আমার সমস্যা নেই রসুল আসলাম বাড়িতে থাকলে কার খেদমত করছে কানে ফি খেদমাতে আহলিহি তার পরিবারের স্ত্রীর খেদমতে থাকতেন ফি মেহনাতে আহলিহি তার স্ত্রীর কর্মে সহায়তা করতেন নিজের কাজটা নিজে করতেন নিজের কাপড় নিজে ধুইতেন নিজের জুতা নিজে সেলাই করতেন নিজের স্ত্রীর কাজে সহায়তা করতেন স্ত্রীকে সময় দিতেন স্ত্রীর সাথে একসাথে খেতেন স্ত্রীকে গালে তুলে খাইয়ে দিতেন এটা হল রসুল ইসলামের শুনমত তাহলে আপনার প্রথম দায়িত্ব আপনি ভালো আচরণ করবেন মহিলারা ইমোশন বেশি আর কারণেই তারা মাতৃত্বের দায়িত্ব পালন করেন একটা সন্তানের অসুখ হলে মা রাতের পর রাগ জাগে ক্লান্ত হয় না বাপারে এই ইমোশনের কারণেই তিনি স্ত্রীরা মাঝে মাঝে খারাপ আচরণ করে রাগ করে মসজিদে পড়ে থেকেছেন কিন্তু কিন্তু কখনোই স্ত্রীর রাগের মাথায় স্ত্রীর সাথে খারাপ আচরণ করেননি কেউ সুহান আল্লাহ বলল না শুধু এক হুজুর বললেন আমি যদি বলতাম যে অম আসমান দিয়ে উড়ে যেত পাতাল দিয়ে চলে যেত ভেসে বেড়াতে সব এগুলো কিছু না আসল হলো যে প্রচন্ড রাগের মাথায় আপনি আল্লাহর ভয়ে নিজেকে কন্ট্রোল করতে পেরেছেন এই হলো বড় কারামত কথা বুঝতে এটা করলে আপনি জিতবেন আমি না আপনি দুনিয়ায় জিতবেন আল্লাহর কাছে যেতেন যেটা বলছিলাম ভাইরা এটা হলো প্রথম দায়িত্ব দ্বিতীয় হলো যে স্ত্রীকে আপনি সবচেয়ে ভালো রাখবেন তার পোশাক আশাক খাওয়া দাওয়া থাকা সাধ্যের ভিতরে ভালো রাখবেন তাকে তার দিনই কাজে সহায়তা করবেন দিনের পথে রাখার জন্য তাকে সহায়তা করবেন আমরা পরিবার মানে স্বামী হলো বাজার সরকার আর স্ত্রী হলো রান্নার বুয়া আমরা কিন্তু আমাদের খাওয়া একসাথে খাবো একসাথে এই চিন্তাটা আমরা করছি না যাই হোক ভাইরা তাহলে তিনটে গেল আইউমা ইমরাহিন সাল্লা খামসাহা ও সহামাদ শাহরাহা ও আতা আদালহা ও হাফেদ আত চতুর্থ কাজ হলো কোন মহিলা যদি পাচর করেন রমজানের রোজা রাখেন স্বামীর আনুগত্য করে সহযোগিতা করে শান্তিতে সংসার করেন এবং তার পর্দা করেন মহিলার জন্য সবগুলো দরজা খুলে দেবেন তো ভাইরা যেটা বলতে আমি শুরু করেছিলাম এটা দিয়ে আমি শেষ করব। সেটা হলো রসোল্লা সাল্লা সাল্লামের ইসলামের সাথে আমাদের ইসলামের প্রথম পার্থক্যটা মনে আছে তো রসুল্লা সাল্লা সকল শিক্ষা উম্মতের কল্যাণে পার্থক্য ঠিক না ফরজ এবং হক এই হাদিসে আল্লাহর ফরজ গেছে আর কি মানুষের হক কথা বুঝতে পারেননি আর আমাদের দাওয়াত হলো নফলের আমাদের যত ঝগড়া পাগড়ি নিয়ে টুপি নিয়ে মিলাদ নিয়ে রফাদাইন করবো না করবো না নিয়ে মোরাজাত করবো না করবোনা নিয়ে এইগুলো নিয়ে ঝগড়া কিনা বলেন এগুলো সব তো ফরজ ঠিক না নামাজে হাত উঠানো বা নামানো ফরজ আমিন জরে বা আসতে বলা ফরজ মিলাদ পড়া ফরজ মোরাজাত করা বা না করা ফরজ কোন ফরজ নিয়ে আমরা ঝগড়া করি না নামাজ পড়ে না নো প্রবলেম পড়ল না। জন্য আমি আপনাদের অনুরোধ করব আমরা যতই ঝগড়া করি একটা সহজ ইবাদত করবেন সকল মুসলমানকে আল্লাহকে মাবুদ মেনেছে নবীকে নবী বলে সাক্ষী দিয়েছে তাকে কিন্তু তার ইমানটাকে ভালোবাসবেন আমার কথাকে বুঝতে পারছেন আপনারা মুসলমানের প্রতি কোনো নফলের কারণে কোনো ঘৃণা শত্রুতা পোষণ করবেন না কথাকে বুঝেছেন फरजीची हम एज मन अफसोस क्षोभ थी फरज एमान अवमूल्यान करना एक मानुषार फुरफुरार पीर के खूब गाल दे क्यों नबी के माने नबी के मोहब्बुत कर नबीर दिन माने नबीर नामज पढ़े क्योंकि पीर के खूब गाल दे ওই ব্যক্তিকে আমি ভালোবাসবো না দুশ্মন ভাবব যদি দুঃশন ভাবি তাহলে বোঝব যে আল্লাহ নবীর পীর সাহেব আমার কাছে বড় এবং এই কাজটাই কিন্তু আমরা করছি একজন মানুষ নামাজ পড়ে রোজা রাখে কিন্তু আমার দলের না তবলিগ না জামাত না শরমনাই না পুরফুরা না এই কারণে তাকে আমরা দুঃশ্মন দু পোষণ করি ঠিক না আবার আমার এই পীর সাহেবের মুরিদ হয়তো দাঁড়িয়ে নেই হয়তো গুণা করে তার আমরা আপন আপন মনে হয় ঠিক না তাহলে বোঝা গেল আমাদের কাছে আল্লাহবা আমাদের মেঝাব অসুল বলছেন যখন আমাদের ভালোবাসার মানদণ্ড আল্লাহ এবং তার রসুল হবে আর কিছু বাসায় পেশায় করব না যার ভিতরে আল্লামান আছে আল্লাহর ফরজ এবাদত আছে নবীর মোহব্বত আমরা দেখতে পাচ্ছি কিছু আছে যত ভুল থাক ভুলের জন্য মনে কষ্ট থাকবে কিন্তু তার ইমান আমলের মূল্যায়ন করব আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের দিকে তাকিয়ে তখন আমরা ইমানের মজাটা পাবো কথাই বুঝতে পেরেছেন আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন আমিন